রসুলসল্লাহ আলী ওয়াসাল্লামের সময়ে আমরা বদর ওহুদ খন্দকে কাফিরদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে জাসিরাতুল আরবের পবিত্র ভূমিতে ইসলামের পতাকাকে সমুন্নত করেছি খোলাফায় রাশেদার সময়ে আমরা এরাক বিজয় করেছি শাম বিজয় করেছি খোরাসানের ভূমিতে কালেমার পতাকা কে সমুন্নত করেছি আফ্রিকার আকাশে বিজয়ের নিশান উড়িয়েছি খিলাফতে বনুমার সময়ে বিজয় করেছি অন্যান্য মুসলিম শাসকদের সময়ে আমরা তাতারি ফিতনার মোকাবেলা করে তাদের পরাজিত করেছি উসমানি খিলাফতের সময়ে সেনাপতি মোহাম্মদ আল ফাতিহের নেতৃত্বে আমরা কুস্তন্তা খিলাফতের সময়ে আমরা একের পর এক বিভিন্ন ভূখণ্ড বিজয় করেছি আল্লাহর অনুগ্রহে ঝান্ডাকে সমুর নিরাপত্তা নিশ্চিত করেছি কিন্তু যেদিন থেকে খিলাফতে উসমানিয়ার পতন ঘটল এক এক দেহকে সাতান্নটি রাষ্ট্রে বিভক্ত করা হলো দেশে দেশে কাফিরদের পদলেহনকারী দালাল শাসকদের নিয়োগ দেওয়া হলো, সেদিন থেকেই শুরু হলো আমাদের পরাজয়ের এক নতুন অধ্যায় খিলাফত ব্যবস্থা আমাদের বিজয় উপহার দিয়েছে কালেমার ছায়া তলে আমাদের বসবাসের সুযোগ করে দিয়েছে আমাদের মা বোনের করেছে মুসলিম উম্মার নিরাপত্তা নিশ্চিত করতে এরা পরিপূর্ণরূপে ব্যর্থ হয়েছে এরাই আমাদের বোন আফিয়া সিদ্দিকিকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে এরাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পবিত্র ভূমিতে কাফির মুসিক घाटी आरब्र भूमि नसारा विताड़ित कर এরাই আমেরিকা ইসরায়েলের স্বার্থ সংরক্ষণের জন্য শেখ খালেদার নির্বিচারে হত্যা করেছে এদের অবরোধের ফলে ইয়েমেনের লক্ষ লক্ষ নারী শিশু ক্ষুধার জালায় অকাতরে না মারা যাচ্ছে চেচনিয়া বসনিয়া, ইরাক আফগান ফিলিস্তিন সিরিয়া ইয়ামেন সোমালিয়া আর কাশ্মীর এভাবে একের পর এক আক্রান্ত মুসলিম ভূমির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে অথচ এই সকল দালাল শাসকেরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে যে সকল কাফিরদের হাত মুসলিমদের খুনে লাল হয়ে আছে এরা তাদের সাথে বন্ধুত্ব করছে প্রিয় ভাই বোনেরা ইরাক সিরিয়া আফগান আরাকানে আজ যে গণকপর দেখছেন এগুলো সব এই তাগুত শাসকদের উপহার মুসলিম ওম্মা আজ যে রক্তস্রোতে ভাসছে এগুলো সব এই দালাল শাসকদের উপহার মুসলিম মামনেরা যে আজ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 যেই পবিত্র ভূমিতে রাসুলসাল আলী আছেন যে পবিত্র ভূমিতে দিনের বিজয়ের জন্য হাজারো সাহবায়াম রক্ত ঝড়িয়েছেন দিনের জন্য শহীদ হয়েছেন যে পবিত্র ভূমিতে মুসলিম উম্মার সম্মানের স্থান ও ঐক্যের নিদর্শন বাইতুল্লা অবস্থিত সেই পবিত্র ভূমিতে এরা আজ সিনেমা হল নির্মাণ করছে নর্তকিদের ভাড়া করে এনে নাচ গানের আয়োজন করছে নাউজ বিল্লাহ আজ ভারতীয় মুস্রিকদের অশ্লীল মুভি জাজিরাতুল আরবের সিনেমা হলগুলোতে প্রদর্শিত হচ্ছে এই সব কিছুই এ সকল দালাল তাগুৎ শাসকদের উপহার প্রিয় ভাই বোনেরা সত্য আজ সকলের সামনে পরিষ্কার সত্য থেকে মিথ্যা আলাদা হয়ে গেছে হকার বাতিল স্পষ্ট রূপে চেনা যাচ্ছে এরপরেও যদি কেউ এ সকল তাগুৎ শাসকদের পক্ষাবলম্বন করে এ সকল কুলাঙ্গার শাসকদের কোরআনসূন্নায় বর্ণিত উলুল আমর প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করে তাহলে আমি সেই সকল চাটুকার আর দরবারি মোল্লাদের হেদায়তের জন্য তাদেরকে রাসুল সাল আলী ওসাল্লামের হাদিস স্মরণ করিয়ে দিতে চাই শুনানি তীর মিজিতে বর্ণিত হয়েছে রাসুল সাল আলী বলেন সাইয়াকু নুবা উমারা।